ফজালের তবলীগ থেকে যেটা প্রতিষ্ঠিত হল হসল্লা সাল্লাম বলেন আনাসী রহমায় হাদিসটা আনছেন তার মাত্র সাতটা হাদিস আছেন তবলিগের ভিতরে তবলিগের মধ্যে সাতটা হাদিস কিন্তু আমি গুনে দেখেছি ভুল হবে না আপনারা না গুনে না গুনতে পারেন সাতটা হাদিস আনেছেন সাতটা পরিস্থিতি কায়েম করেছে সাতটা আজীব লোক কত বড় কালেন তিনি ধস্ত বিশ্ববিখ্যাত সাইকেল যেমন তেমন সাইকেল আদি না বিশ্ববিখ্যাত এক সাইকুল আদি কোন দেশের সাইকলা কুতুব আলম ছিলেন তিনি জগতের কুতুব ছিলেন সে জামানার কুতুব আব্দাল গাওয়া কিনা দোস্ত বুদ্ধি বক্তব্য ছিল উনি উনার জমানার কুতুব ছিলেন তার লিখনি তার চয়েস তার হাদিস নির্বাচন প্রত্যেকটা কথা আপনার আমার চলার জন্য দোস্তেদায়ের জন্য পারি। আমাদের স্বভাবরা ভাই আপনার অসন্তুষ্ট হয় না কিন্তু আমাদের মেজাজ কিন্তু কাজ করে তিনি হাদিসের মিদে বলতেছেন রসুল বলেছেন এই কালেমাল্লাহ কালমা লালিল্লা কালমে লালিল বলনেওয়ালাকে ফায়দা দিতে থাকবে তানি লাল তান পাও তার আজাব নেতমা এই কালমা তোয়েবা কলমাওয়ালাকে কলমা বলাকে কালমা পড়নেওয়ালাকে কালমা জিকির করলমা এতকাত কর থেকে আজাবকে দূর করবে বিপদও দূর করবে কলমাওয়ালা আজাব আসবে না কলমার পরে বিপদও আসবে কলমালে আজাব আসবে না কলমালে বিপদ আসবে না বলে না কে তা আজাব আর বিপদ কারে বলে যার কারণে মানুষ ইমান থেকে ইসলাম থেকে সেরে দেয় সাহাবা একরাম আউলিয়া একরাম বুজুগুলো যে সমস্তগুলো আসছে এর দ্বারা তারা তাদের ইমান বাড়ছে কমছে আরো বাড়ছে আর দোস্ত কুফলে আসে অভিষেকের কারণে আসে আর সেগুলো আসার কারণে মানুষের ইমানের ভিতরে ঘাটতি হয়ে যায় ইমান হারা হয়ে যায় আমার ভাইয়ের দোস্ত রসুরুল্লাহাম কি বলেন কালমা কর্ণওয়ালাকে कलमार जिकिर करा के कलमार एते वाला के, के, के, के दोस्त कलमार दावत फायदा दीबी आजाद विभक्त दूर करक नष्ट ना कर हक हल्का संगे संगे साहबा प्रश्न करकेश्न साम গুনা হয় আর সে গুণাগুলিকে নিষিদ্ধ করা হয় না পরিবর্তন ঘটানো হয় না এটা হল কলমার হক নষ্ট করা কথা গুণা সসার আচরাচ্ছে আমার দ্বারা হচ্ছে আমি কোন ব্যবস্থা নিচ্ছি না আমার ছেলে ফেলের দ্বারা আছে কোনো ব্যবস্থা না আমার বিবিদ আছে কোনো ব্যবস্থা না আমার অধিনাসী দ্বারা আছে কোনো ব্যবস্থা না ঠিক কিনা এখন কেউ বলবেন যে এগুলো তো ইসলামী হুকুমত ধরে বলে আমাদের কাম নাকি একটা কথা করে কিন্তু দায় হয় এরকম দায় আড়ানো কবরে আনা দেয় কোনো সমস্যা নাই হাসড় আড়াতে বলে কোনো সমস্যা নাই কিন্তু না তখন কি হবে আমার ভাইও সমস্যা ঠিকই কিছু কিছু দিন গেছে মানুষের একটেয়ারের বাহিরে কিছু মানুষই ভিতরে ঠিক দেশে জুলুন চলতেছে খুন চলতেছে ব্যাংক চলতেছে বিমা চলতেছে ঘুষ চলতেছে সেগুলো সম্পর্কে তো ক্ষমা ওয়াস করে এগুলো ইসলামী হুকুমত না হবে না আর যেখানে তোমার তো না যেখানে ক্ষমতা সেখানে চিন্তা না কেন ঠিক কিনা বলেন চোখের গুণাত্তি বাসায় কি লাগবে না আমার ক্ষমতা সেখানে জিদার গেলে কি সরকার লাগবে না আমার এই ব্যাপার এটা কানের গুণাত্মে বাঁচতে গেলে লাগবে না আমার ক্ষমতার দিলের এগুলো কি ব্যক্তি ক্ষমতা অবে দায়িত্ব হবে না গেল হ্যাঁ সমস্ত মানুষ তার ক্ষমতার আদায় করে আল্লাহ রবীন্দ্র যেখানে ক্ষমতা নেই তারা খুলে দিবেন ঠিক কিনা ইসুফুল্লাহ সালাম ঘটনাতে দেখা যায় না ইসুফুল্লাহ সালামকে জুলাইকা সাতটা গেটে তারা লাগায় রাজকীয় বাড়িতে বাস করে তারপর ব্যবস্থা করেছে আকা আমি প্রস্তাব আটস না করো হাই তালাক আটনা করো আমার মনে হয় যাকে আল্লাহ তালা নবী বেড়ে তারা গুণ না তার কি থেকে ওনার সঙ্গে মনে মনে করছে আর মালিককে নারাজ করবার আমার কিভাবে বাচ্চা বেবিকে খুশি করবো এরা আমার সম্ভব না কিন্তু নাই কোনো না সব থেকে তালা বন্ধ তালা বন্ধ আল্লাহ বুদ্ধি দিয়ে দিয়েছেন আল্লাহ আমার তো এখানে দৌড়ের দৌড়ে আমার আছে আমার ক্ষমতাটাকে আমি প্রয়োগ করি বাকি আল্লাহ তালা কাছে বলতে যে ক্ষমতা কি আল্লাহর বন্ধু যখন নিজের ক্ষমতা একতে যাওয়া ছিল সেটা যখন আল্লাহ তালাকে দিয়ে দিয়েছেন আল্লাহ তালার রহমত এবং সাহায্য গেছে চিন্তা করলাম ক্ষমতা আরো বেড়ে গেছে এখন এই থেকে ওই দরজা পর্যন্ত যাওয়া এই গেট থেকে ওই গেট পর্যন্ত যাওয়া আমার একতে এসে গেছে আর এক গেটের আছে সে পর্যন্ত এসে গেছে সে আমি খাটাই দিলি দোলার যখন সে গেট পর্যন্ত গিয়েছে আল্লাহ রহমত আসে থেকে তালা খুলে তিনি চিন্তা করেন এখন তো আমার একদি দেওয়া গেছে ওই গেট থেকে পরের গেট যাওয়ার এসে গেছে দৌড়াই সেই গেট থেকে ওই গেট তালাওয়ালা গেট পর্যন্ত চলে গেছেন নিজের একচেয়ার তখন নাকি খরচ করেছেন নাকি ব্যয় করেছেন যেখানে তার শক্তি নাই সামর্থ্য নাই থেকে সেখানে সাহায্য আছে সেই গেটটাও খুলে গিয়েছে তিনি চিন্তা এখন তো আমার এস্তালার গেছে এরকম সাত গেটে একই অবস্থা হয়েছে সপ্তম গেট রকম ধুরা যখন গেছে আল্লাহ সে গেটের তালাও খুলে দিয়েছে তখন ঢাকি ফাঁস গেছে জীবনে জেনা গাড়া লাগে নাই ঠিক না কোথাও তার আমারটা কে শে তাতে করে আমার জেলে আমার রা আল্লাহ। আমার কাছে এই হকের ঘরে থাকা কাপড় থাকা তারপর থাকতে গিয়ে তাদের মনের আশা পুরো না করতে গিয়ে মিথ্যা কেসে পড়ে জেলখানা যাওয়া আমার কাছে অনেক প্রিয় তাদের সে মনের আশা পুরো করার চাইতে মানে তাদের মনের কামনা পূরণ করলে আমি সে মজা শান্তি পাইতাম না যে মজা শান্তি পাচ্ছি আজকে সে কথা থেকে গুনাত্তে ফিরে থাকার কারণে জেলখানা মজা পাচ্ছি দোস্ত এর নাম হলো দোস্ত কলমার হক করা কলমার হকের কথা কইলেই সব খালি উঠোর দিক দেখে বেশির দিক দেখে না চোখটা বেশি কাছে তো দেখা যায় না তাই না কাছে দেখা যায় নাকি দেখ না চোখ কাছ থেকে নিয়ে আসলে লেখা দেখা যায় দূরের থেকে দেখা যায় তাই নিজে সেজন্য কোনো তারা তাই কি সবাই নিজের কাছে পাক পবিত্র মনে হয় পাক পবিত্র নিজেকে বহু বুজুর্গ মনে হয় নিজেকে বড় উত্তম মনে হয় ইমানদার মনে হয় ভালো মনে হয় কিন্তু আল্লাহ নিষেধ দিনের কাজ করো ইমানের কাজ করো দিনের মেহনত করো আল্লাহর মেহনত করো ঠিক আল্লাহ ভালো মনে করে না শুদ্ধ মনে করে না যদি তুমি নিজেকে শুদ্ধ মনে করো নিজেকে ভালো মনে করো উত্তম মনে করো এটাই তোমার খারাপের জন্য ইসলাম হওয়া ফরজ ইসলা হয়ে গেছে মনে করো ইসলাম হয়ে গেছে মনে করা কি হারাম গুণা কবিরা দোষ নিষেধ কোন নিষেধ আসছে টাকাপুরি এটাই অহংকারী তুমি মনে করি আমি ভালো হয়ে গেছি আমি ভালো উত্তম অনেক থেকে উত্তম একজনের থেকে উত্তম পৃথিবীর একজন মানুষের নিজেকে উত্তম মনে করে দোস্ত এই ব্যক্তি অহংকারী কলমার হক যে আদায় করতে থাকে হালকা ভাবে না দেখে দোস্ত বুনা ছাড়তে থাকে বোনা ছাত্র থাকে বুনা ছাড়তে থাকে আর সারতে থাকে যেখানে এক্সেয়ার আছে সারা দেশে ধরে আমার একতে নেই কিন্তু পরিবার ভর্তি একটার আছে নিজের স্ত্রীর ভর্তি একটার আছে নিজের সন্তানদের পথ একতের আছে নিজের ছাত্রদের পড়তে একটার আছে নিজের মাধ্যমে একটার আছে নিজের মুসলিমদের আছে ইমাম সাহেব মুসলিমদের স্বামীর একটি কিছু না কিছু আছে না সন্তানদের ছাত্র মোতাবেক আমরা থাকি থাকি আমি করে দেখলাম করে দেখলাম হালকা দেখলাম না থেকে দূর করবে এবং ভাই দ্বিতীয় হাতে রসুল যে ব্যক্তি কালমা বলল কলমা বলল অর্থাৎ কালমা শিকার করলো একরার কলমা মুখে উচ্চারণ করলো কলমার একরার করলো কলমার জিকির করলো কিন্তু মুখে করতেছে দিলিবি কি আছে এক্লাশের সাথে সে কলমা বলতেছে সে যখন ইলাহা বলতেছে দোস্ত তখন সে বলতেছে তখন এক্লাশের সাথে ইল্লাল কি কলমা আবার এক্লাস কি রসুল্লা উত্তর বলেন কলমার এক্লাস হলো কলমা বলল সকল প্রকার হারাম কাছ থেকে বেঁচে থাকবি সাহাবাহ প্রশ্ন করেন ইয়ার্লা কালমার তো এবার এক্লাস কি রসুল্লাহ আল্লাহ আছে আল্লাহ নিষেধ কাজ সমস্ত কাজ থেকে ফিরে থাকা যেগুলো মানুষের আছে সেই সমস্ত হারাম কাজ থেকে হারাম কাজ বর্জন করে হারাম কাজ থেকে দূরে থেকে যে ব্যক্তি মুখে কালমা বলবে কালমার জিজ্ঞাসা করবে এ ব্যক্তি দোস্ত বলেন যে রসুল্লাহ যে ব্যক্তি কলমা বলা তাকে জাননাতে নিয়ে যাবে কাজটা তো খুবই সহজ নাকি কাজ সহজ না হয়ে যা পার হয়ে যাওয়া কিন্তু কোন হাতে কি তাই বলে আপনার হাতে বলেন এই কথা যদি কন করে আমরা কেউ টেকবো না সব তো বহিষ্কার হয়ে যাবো পারো না রে ভাই কথা তো তা না কথা হলো ইমানের গুণ এটা তো এখলাস এই বুঝটা না থাকার কারণে সারা চিন্তা করতেছি না আল্লাহ তালা সৌভাগ্যের কথা ওই সমস্ত লোকদের আসছেন একদিন আগে যদি এসে যায় আর সে মতো একদিনে মেহনত করতে পারবে সে কথা পড়া এরকম হয় সারাদিনে ভাই দোস্তারা গুণা করবে তাদের দাওয়াত দেবে না তারা না না গুনাগার ব্যক্তি গুনাও করবে দাওয়ার ব্যক্তি গুনও করবে ওয়াজও করবে গুনাগার ব্যক্তি গুনাও করবে দোস্ত তালিমও দিবে তফসিরও করবে এটা যায় না যায় কোনো বলতে পারবে কিন্তু ফায়দা নেই কি নাই ফায়দা একজন করে করে একজন গুনাও করে কি বলে দেয় একজন গুনাও করে তফসিরও করে একজন গুনাও করে করে যায়েদ আছে কিন্তু কি হবে নাই এই তবলিগের দ্বারা এই ওয়াজের দ্বারা এই দ্বারা এই শিক্ষা দেওয়ার দ্বারা এই মুদার দ্বারা এই দ্বারা গুনা করে জিগ্র করে দিলেও বিশ নম্বর ফেলো তাহলে পরীক্ষা দিয়ে ফাইজা তো হয়েছে কিন্তু এই ভাইকে বলা হয় ভাইদা কাকে বলা হয় পাস। করা দুই নম্বরে ডিভিশন আমি যে ভাজা কথা বলতে চাচ্ছি দোস্ত কলমায় দিবে আদি বলা হয়েছে মানে পাস করে যাবে ফার্স্ট ডিভিশন পাবে তো ডিভিশন প্লাস প্লাস আছে কিন্তু শর্তে একটা কারণ সেদিন থেকে গুণাসা শুরু করেছেন ঠিক নাকি সেদিন থেকে আর গুণা ইচ্ছা করে অনিচ্ছাকৃত হয়ে গেছে এমন তাবা করছেন এমন তাবা করছেন এমন তাবা করছেন দোস্ত রসুল্লাহ সাল্লাম সাহাবাই কালাম হুকুম দিয়েছেন মাদা সমান গর্ত করে তাকে মাটির ভিতরে ভুতে পাথর মারার হুকুম দিয়েছেন পাথর মারতে গিয়ে তার পাথরের শরীরে লেগে রক্ত ছিটেছে সাহের গায়ে লাগছে উনি একটু ঘির্নের নজরে কেন বলে এই অপরাধীর পাখির জেনাকারের রক্ত আমার গায়ে লাগলো রসুল্লাহ দেখি ধমক সাবধান তোমরা এই ব্যাপারটা নিয়ে তিরস্কার করতেছ নাক ছিট জানো আল্লাপ তাকে কত এরপর রসুল্লাহ সালাম বলছেন যে হুকুম হুকুমটাই প্রয়োগ করতেছি নতুবা যখন থেকে তার শাস্তির ফসার গেছে যখন থেকে সে আল্লাহ কাছে এমন কান্না এমন তবা করেছে এমন দাবা করেছে যে তার তব যদি সমস্ত হিজাজবাসীকে ভাগ করে দেওয়া হচ্ছে সকল পাফিদের গুন একজনের তব যথেষ্ট ছিল তাহলে গুণাদা যদি ক্ষতি লাভ বেশি গেছে না দোস্ত আমাদের জন্য আদর্শ হয়ে গেছে দোস্ত যেদিন কলা করে নিয়েছে সেদিন থেকে আর না ইচ্ছা করে গুণা করবে না অনিচ্ছা করে গুণা হয়ে গেলে তার জন্য ইস্তে করা এবং এই আদর্শ ভরে সাহাবাদের আদর্শ আমরা কলমাওয়ালা হয় জিকির বালা হয় তাবলিকওয়ালা হয় এলিমওয়ালা হয় দোস্ত এরকম ভাবে সুলুকালা হবে যা বলেন দিনে রাজনীতি বাদ দেওয়ার কাম কি সবই সবই দিনের কামার পাকিস্তানের ততার এক বয়ানের ভিতরে আমি পাইছি উনি বলেন যে অতীতের কোন সাবায়করাম প্রাবীন বাদে আর কি কোন আলেম কোন বুজুর্গ কোন দিনের কাম করেন বলা কিরকম পাওয়া যায় না একজনকে পাওয়া যায় না দিনের কামে ইসলা করার নেই দিনের কামে ইসলাম করেছে। দিনে টের পাক আর না পাক দিনের কাম করা যেরকম আগের ফরজ কথা বলছেন আমাদের ধরেন মাদাসার লাইনে লাইনে শাহ উলি মাহাতির শুরু করে কাশম মাহতবি রোহিত গঙ্গি মুফতি সাহেব এই সব মুফতি শফি যারা যারা আছেন করেছেন সদরে আর একটা কাজ কিন্তু টের পাইছেন না পাইছে প্রত্যেকে কিন্তু কারো কাছে এসলা করায় আল্লাহ ফাঁকের সঙ্গে আল্লাহ মাল্লাহ এমকি ইজাজত লাভ করেছেন খেলাফত লাভ করেছেন এটা বলার বিষয় না কিন্তু করার বিষয় তাদের কাজ দুনিয়াতে কবল হয়েছে ভোট কাজ আলাদা নিয়েছেন তাদের দ্বারা বহুত লোকের জিন্দিগির পরিবর্তন আসছে কাজ যা আসছে ওনাদের বরকতে আসছে কিন্তু আমরা মনে করে কি আমাদের হরকতে আছে আমাদের হরকথে কিচ্ছু আসছে না সব ওনাদের বরকত হচ্ছে আমরাও যদি বরকতালা হয়ে যাই এখলা সালা হয়ে যায় তা হয়ে যায় এসলা হয়ে যায় আল্লাহ তালা আমাদের কাজ নেবেন ইনশাল্লাহ তা কিন্তু কাজ শেষ হয়ে যায় হয়েছে বহুত হবে সংখ্যা বহুত দেখা যাবে কিন্তু দোষ তো সিপাত শান্তি নেই দিলে শান্তি নেই কারণ গুণাগার ব্যক্তি নিজে অশান্তি থাকে গুণা হলে অশান্তির কারণ গুণ হলে আগুনের মতো আগুন যতটুকু ওটা অশান্তি কি কন আপনার শরীরের ভিতরে আগুনের ফুলকি এসে পড়ে যেটা কি শান্তি অশান্তি হবে মেলা না হলে সে তার পরিমাণের অশান্তি দিবে তো গুণা একটা মানুষের দিলে যখন তার দাগ পড়লো সে তো শান্তি যখন অশান্তি দিবে ওটাতে যদি আপনি ইসলাম করে তবা করে তাতে না মেটান আর একটা যদি করেন তো অশান্তি বাড়বে না আরো আসলে আমাদের দিলে অশান্তি আমরা মুখে দিচ্ছি আসলে দেওয়া অশান্তি নিয়ে দাওয়াত দিচ্ছি খামাখা দোষ নিজের শান্তির মুখ দেখে নেবেন কিন্তু আমাদের বুজুরগেরা ছিলেন আলাপ বাসিরাতেন আলা বাসিরাতীন দিলে শান্তি হাসল করে দেখে দেখে তারা আল্লাহ তাল্লার দিকে ডান বাস্তবে আমি শান্তি পাইছি সে শান্তি দিকে তোমাকে দাওয়াত দিচ্ছি তাদের ভাইও দিনের কাম সবটাই করতে হবে বিশেষ করে এসলার কাম এটা কারো খাতের নাই এটাই মনে নিয়েছে রহমতুল্লাহের জন্য যেরকম খরচ আপনার জন্য সেরকম খরচ জাগ্রহতুল্লাহ যেরকম ফরচ আপনার জন্য সেরকমই কবরের সোল জব যা ইলিয়াসমতুল্লাহ যেরকম জরুরি জরুরি এখানে আলাদারা বেশ কম ডাক্তার সমান রয়েছে ঠিক আছে না কবরের প্রস্তুতি এখানে কারোর কোন খাতের নেই সকলের জন্য সমান ভাবে দিনের মেহনত কেউ কম পারবে কেউ বেশি পারবে সার বিদেশে যাবে কে যাবে না মা কামার মেহনতিক এখানে কেউ সার আছে কিন্তু আপনার সার নাই এখানে তফভিক সুযোগ আলাদা দিয়েই রাখছেন এটাকে আলাদা এমন খরচ পড়েছেন যে এখানে কোনো আপনি আমি পারিনি আমি সুযোগ এ কথা বলার আপনার সুযোগ আলাদা এখানে সুযোগ সকলেই আছে আমরা আসলে তলায় দেখিনি মিলাই দেখিনি চলেই দেখিনি দোস্ত গুনা ছাড়তে হবে গুণা নাম আমি হলে দোস্ত তাকুয়া গুনা ছাড়তে না পারলে বোঝা গেল আপনার ভিতরে কোন কমি আছে আপনার রোহানি এবং ইমানি নূরের তাকুয়ার নূর তার লোকের নূরের কমতি আছে তো কমতি দূর করতে হবে কারেন্টের লাই আছে কিন্তু আলো জলদিসে ভাড়া যাচ্ছে না তারা কি কয় ভোল্টেজ কম লোডশেডিং তো কি করতে সব পরিশান হয়ে যায় লোডশেডিং দূর করে কি করে ঠিক কিনা লাইট জল হঠাৎ করে তখন সবাই কি চিন্তা করবে কমে গেছে ঠিক না দোস্ত আমার ভিতরে ইমানের নূর আছে নেই তা না কিন্তু ভোল্টেজ কম যার কারণে কোন ঘাটতি পাচ্ছে এটাকে বাড়াইতে হবে কি করলে বাড়বে দোস্ত বুধগুলো জীবনে পারেন জীবনী বাড়েন ইলিয়াস রহমতুল্লাহ জীবনী বলেন আসাম রহমতুল্লাহ জীবনে বলেন এমনি মরান হামসুল্লাহ বলেন বলেন কিভাবে কিভাবে ছাড়ছেন তাদের জীবনী থেকে শিক্ষা এরা মানুষ ছিলেন এনারা আসলে মানুষের মতো মানুষ ছিলেন গুনা ছাড়াওয়ালা ব্যক্তি আল্লাহ পাকে রাজি করানোলা ব্যক্তিরা আসলে মানুষ আর যারা গুণা ছাড়লো না আল্লাহ পাকে নারাজ করে রাখলো এদেরকে আসলে মানুষ করতে রাজি না মানুষ না আল্লাহ হয়ে গেছে মানুষ উনি আল্লাহকে রাজি করতে যে পারলো না সে ব্যক্তি আসলে মানুষ না যে রাজি করতে পারলো সেটা মানুষ উনি দেখো অভাব দেখা গেলে আসলে সে মানুষ ঠিক না গর্ব সুরত আদমি দেবু জেহেলে মানুষ বলছে কোনো তো সেজন্য সব কথার খোলা হলেও আল্লাহ তারা রাস্তা দুটো রাখছেন রাস্তা আর মকজুব রাস্তা মোনাম আলহাম তারা তো তারা সেরাজ মুস্তাকিম মুস্তাকিম কি এস কাকে বলে